ইবনু আব্বাস হতে বর্ণিত নবী সাল্লু আল্লাহ সাল্লাম বলেন ইসমাইলের মায়ের প্রতি আল্লাহ রহম করুন তিনি যদি তাড়াহুড়া না করতেন তবে জমজম একটি প্রবাহমান ঝর্নায় পরিণত হতো